দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আহকামুল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক আছেন আল্লাহ যেন এবং করছি এবং এর আগে আমরা পর্যালোচনা করেছি আদম এবং হাওয়া সৃষ্টি করে আল্লাহ সুবাহ তাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছেন কিভাবে দুনিয়া আনলেন কেন আনলেন কি হলো সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আল্লাহ তাদেরকে সাবধান করে বলেছেন হে বানি আদম শান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে যেভাবে তোমাদের মা বাবাকে থেকে বের করে আনছে জ্ঞান জীবন হুমা লিবাস যাতে করে তাদের লেবাস্থ আমরা লজ্জাহীন হয়ে যায় লজ্জা আমাদের মধ্যে না থাকে এটাই হলো শয়তানের বড় কাজ এই জন্য মা কাছে শয়তান গিয়ে বেশি অসুবসা দেয় যে কাপড় পরিস মাথায় কাপড় দিস না দেখা এইটা কর সেইটা কর সাজ গোজ এবং দুনিয়া নষ্ট করে ফেল এটা মা বোনের কাছে তোমাদের কে দেখতে পায়। কিন্তু তোমরা শয়তানকে দেখতে না এটা হলো ডিফিকাল্টিজ এই প্রসঙ্গে আমরা আমাদের আলোচনা করেছি এবং নিসার প্রথম আয়াতের যে অংশ যেখানে আল্লাহ বলেছেন হলো আমাদের আলোচনার মূল জায়গা আল্লাহ আদম এবং হলিমসালামকে দুনিয়াতে নিয়ে আসলেন পরে কি করলেন হোমা মহিলা মানুষ পুরুষ এবং মহিলা মেইলান, ফিমেল এদের সবাইকে আল্লাহ রবাহিন এই পৃথিবীতে সরিয়ে দিলেন এই আয়াতের বিভিন্ন তফসির আছে এটা আপনারা শুনে থাকবেন তারা তো এই সময় আর ঘরে উনার গর্বে টুইন জন্ম দিয়েছেন জমজ জমক জন্ম হয়েছে একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকবারে দুইজন দুইজন করে জন্ম হবে এবং একটা ছেলে হবে একটা মেয়ে হবে এবং এই জোড়ার বিয়ে হবে যদি আল্লাহ নিয়ম না করতেন তো সৃষ্টিটা বাড়বে কি করে বাড়ার তো কোনো পথ ছিল না বাড়ার কোনো উপায় তো ছিল না সম্মানিত ভাই বোনেরা এখন কিন্তু ভাই বোনের বিয়ে হওয়া যায় না কিন্তু আল্লাহ রবীন্দিন সৃষ্টির শুরুতে বংশ যেহেতু আল্লাহ করেছেন সেটা হলো এই যে এক জোড়ার ভাই আর জোড়ার বোন আর জোড়ার ভাই পরের জোড়ার বোন ভাই বোন এইভাবে বিয়ে হয়েছে আর সেখান থেকে কি হয়েছে কোন বাতিল তখন ছিল না সব হক খালি শয়তান ছিল শয়তানের তিনি মুখোমুখি হয়েছেন তার সন্তানদেরকে শয়তান এসব দিয়েছে হাবিল এবং কাবিলের আপনারা ইচ্ছা জানেন যে তার এক ভাই এক ভাইকে হত্যা করেছে তাদেরকে আদমের দুই কাহিনী থেকে এটা কবুল করা হলো কিন্তু আর পক্ষ থেকে কবুল করা হলো না যারটা কবুল করা হয় নাই বলল কতুল আমি তোমাকে কতল করব। আর একজন বললেনা এখনো পর্যন্ত সেটাই হয়তো প্রথম কেউ ইন্তকাল করেছে এমনও হতে পারে আল্লাহ সু কি করলেন আল্লাহ কাককে পাঠিয়ে দিলেন ক্রো দুইটাকে পাঠালেন একটা আর একটা সঙ্গে ঝগড়া করে একটাকে মেরে ফেললো মেরে ফেলার পরে আর একটা যে কাক যেটা ছিল সেটা মাটির মধ্যে গট্ট খনন করে সেখানে ওই আর একটা মৃত কাককে রেখে তার উপরে মাটি দিয়ে দিল এটা দেখে বলল বললো আমি তো কাকের মতন করতে পারি অন্তত ভাইয়ের লাশটাকে আমি মাটির নিচে রেখে দেই এই তো কবরের সূচনা হলো আল্লাহ সুবাহ এই প্রসঙ্গ বর্ণনা করেছেন যেমন কোরআনের মধ্যে আল্লাহ রব আলমিন এই প্রসঙ্গকে নিয়ে এসেছেন সম্মানিত দর্শক ভাই ও বোনাম তাহলে আল্লাহ সুবাহ যেটা এখানে বলছেন তিনি অনেক মানুষকে তৈরি করলেন সরাসরি আদম এবং হাওয়া আলহিম সালাম এর তো শত্রু জোড়া একশো জোড়া বিভিন্ন কথা আছে যাই যেটাই অনেক তাদেরকে দিয়েছিলেন এরপরে সন্তানের সন্তান এরপরে আদম আলি সালামের রক্ত আমাদের রক্ত মিলে যাবে আমাদের ডিএনএ করলে পরে মা হাওয়া আলি হাসাল্লামের রক্ত আমাদের রক্তের সঙ্গে অবশ্যই অবশ্যই মিলে যাবে কাজেই আপনি সবসময় মনে রাখবেন আপনার অরিজিন হলো আদম এবং হাওয়া হলাই হিমাল্লাম আপনার হলো আদম এবং হাওয়া আলাই সালাম। এই দুইজন আল্লাহ সুবাহ কি করেছেন জান্ন দিয়েছেন জান্নাত থেকে আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর তারা দুনিয়ায় আসার পরে তাদের থেকে আল্লাহআ অগণিত অসংখ্য নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন এই প্রসঙ্গ আল্লাহ রব আলমিন এখানে বর্ণনা করছেন আপনি নারী হন অথবা পুরুষ হন ভাই হন অথবা বোন হন আপনার অরিজিন আদম আলাই সালামের দিকে ফিরে যায় আপনার অরিজিন মা হাওয়া হওয়া আলহালামের দিকে ফিরে যায় এরপর আল্লাহ কি বলছেন বিহি ওয়াল তোমরা তো দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ তোমরা এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওখান থেকে জেনে রেখো আমি আল্লাহ হলাম তোমাদের স্রষ্টা আমি হলাম তোমাদের করুণা করেছেন যে আল্লাহ তোমাদেরকে অনুকম্পা দেখা যে আল্লাহ তোমাদেরকে মেসি দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে রহম করেছেন যে আল্লাহ তোমাদেরকে করম করেছেন সেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে আপনার যার বয়স বিশ বছর একুশ বছর আগে পৃথিবীতে কি হতো আপনি কি জানতেন এমন আসার পরেও তো না। তখন মা যদি আপনাকে দুধ খাওয়াইছে তো খাইছেন না খাইলে খাইছেন ভ্যা ভ্যা হ্যা এমন কি খেলা করতে করতে গিয়ে নিজের পায়খানার মধ্যে নিজে হয়তো ঘুমায় গেছেন এমন অবস্থা বাচ্চাদের হয় আল্লাহ সুন্দর করে বলছেন মানুষের উপরে কি এমন এক সময় ছিল না দেয়ার ওজ নট ইম ফর he was not, she was not anything, anything to be mentioned she ullekh korar moto kichui chilo na tar kon existence chilo na kon ostittyo chilo na erokom time akbar shey <makes in> allah amader ke srishtir kotha mone koray diye bolchen take jene amra bhoy kori allah ke amra obosshoi bhoy korbo ar alochonake continue korbo tobe amader ke khanikkhoner biroti jete টেলিভিশনের পর্দার সামনে থাকবেন আসসালাম আলাইকুম ওরক আলোকে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 शेष पथ जापर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सार्लाशेटी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 উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছেন কি আছে মমিনের দায়িত্ব দেখুন পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে আল্লা নামে তোমরা মানুষের কাছে কিছু চাও ওই আল্লাহকে কে তোমরা ভয় করো আল্লাহ বলেছেন মানুষের উপরে কি এমন এক সময় ছিল না যখন সে কোনো কিছুই ছিল না হি ওয়াজ নাথিং সৃষ্টি করেছি আর কি করেছি তাকে পরীক্ষা করেছি আমি তাকে শোনার জন্য কান দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি আল্লাহ রা কাহে বলেছেন দুই ছোট আমি তাকে দেয় নাই অবশ্যই আল্লাহ দিয়েছেন বালা রব্বা না অবশ্যই আল্লাহ তুমি আমাদেরকে চোখ দিয়েছ তুমি আমাদেরকে কান দিয়েছো তুমি আমাদেরকে ঠোঁট দিয়েছ তুমি আমাদেরকে দিয়েছ তুমি আমাদের নাক দিয়েছ আমাদের সব দিয়েছ সবকিছু তুমি আল্লাহ দিয়েছো এই আল্লাহ কতই না বর কত সুবাহ আল্লাহ সম্মানিত ভাই ও তাহলে আমাদের ভয় করে চলতে হবে ভয় করো আর এখানে আবার এই আয়াতকে শেষ করছেন এই আল্লাহ আল্লাহ আমাদের থাকতে হবে আমরা বারবার কথা বলেছি কথা বারবার রিপিট হবে কারণ ইম্পর্টেন্ট কথা বারবার রিপিট করতেই হয় এটাই নিয়ম আপনার সঙ্গে আপনার কোন লাইন ম্যানেজার থাকবে না আপনার মা বাবা থাকবে না হাজবেন্ড সঙ্গে ওয়াইফ থাকবে না ওয়াইফ সঙ্গে হাজবেন্ড থাকবে না অথবা আপনাকে সুপারভাইজ করার মতো কেউ থাকবে না কিন্তু আল্লাহ আপনার সঙ্গে থাকবেন এজন্য আপনি ঘরেও অন্যায় করবেন না বাহিরেও করবেন না টয়লেট করবেন না বাথরুম করবেন না আপনি হোটেলে গিয়ে আপনি অন্যায় করবেন না কারণ আপনি যেই কাজই করছেন না কেন রবাহ আলমিন আল্লাহ সেটাকে সময় দেখছেন আর আল্লাহ সব সময় এটাকে অবজার্ভ করছেন এবং রেকর্ড করে আল্লাহ রাহমিন রেখে দিচ্ছেন এই আল্লাহ আল্লাহ এখানে কি বলছেন আল্লাহকে ভয় করো তোমরা যে আল্লাহর নামে তোমরা কিছু চাহ দেখেন আল্লাহ তালা কত বড় দয়াবান কোন ফকির এসে যদি আল্লাহর নামে চাই আমরা দিয়ে দিই আল্লাহ রস্তে দেন এ কথা বললে আমরা দিয়ে দেই আল্লাহর নামে চাই আমরা আল্লাহ আমাকে আল্লাহ কত সুন্দর করে বলেছেন যখন কোনো কিছু পাও না একজন আরেকজনের থেকে কিছু দরকার ভাই যদি আমি আল্লাহ রস্তে বলি দিয়ে দাও আল্লাহর দোহাই তোমাকে বলি দিয়ে দাও আমরা দিয়ে দেই আল্লাহ রবাহিনু বলছেন যে আল্লাহর নামে তোমরা একজন আরেকজনের থেকে কোনো হক আদায় করো যদি আপনার কোন হক অন্য কারো কাছে থাকে দিতে চায় না যদি আপনি আল্লাহর নামে গিয়ে বলেন আর যদি আল্লাহ ভিতু মানুষ হয় আল্লাহ ভীরু মানুষ হয় তাহলে দিয়ে দিবি আপনাকে সেটা আল্লাহেরা আর গর্বের সঙ্গে রিলেটেড যেই সম্পর্ক এই সম্পর্ককে ভয় করবা অথবা এই সম্পর্ককে তোমরা মেইনটেইন করবা ওম্ব রিলেটেড রেহেম যেটা রেহেম মানে হলো মূলত মায়ের গর্ব যেখানে সন্তান থাকে এটা হলো রহিম এটা হলো রেহিম আল্লাহ রিলেটেড তখন রেহেম দাঁড়ায় গিয়ে বলল আল্লাহ আমার তোমার কাছে কিছু বলার আছে ওদের কি বলার আছে আল্লাহ যারা আমার সম্পর্ক রক্ষা করবে তাদেরকে তুমি কি দিবে তখন আল্লাহ সুহানি তার সঙ্গে আমি আল্লাহ সম্পর্ক ঠিক রাখবো আকতা ও মান কথা আর তোমার সঙ্গে যে সম্পর্ক বিচ্রে করবে সম্পর্ক ছিন্ন করবে কাট অফ করবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক কাঠ অফ তাহলে বুঝে দেখেন আপনার সম্পর্কটা কত বড় বলেছেন ব্যাখ্যা করা হয়েছে কতে ও রহিম যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক মায়ের রিলেটেড সম্পর্ক মায়ের গর্বের মাধ্যমে সম্পর্ক হয়েছে আপনার মামার সাথে আপনার খালার সাথে আপনার মামা আপনার ভাইদের সাথে যারা এদের সম্পর্ক কে আপনি কখনো ছিন্ন করবেন না আজকাল শৈতানা দিয়ে আমাদেরকে এমন কাজ করেছে আমাদের সব থেকে খারাপ সম্পর্ক থাকে নিজের ভাইর সাথে সব থেকে লাঠা লাঠি মারামারি থাকে মামার সাথে আর ধাক্কা ধাক্কি থাকে হলো নিজের আপনার সাথে এরকম যদি হয় যদি খারাপ হয় আর আপনি যদি জোর করেও সম্পর্ক রাখেন তাহলে না আপনি কিছু পাবেন একজন এসে আল্লাহ নবিকুল্লাহ আসিল আমি আমার সঙ্গে যদি আসলে এরকম হয়ে থাকে তুমি যেরকম বলেছ আল্লাহর পক্ষ থেকে তোমার সঙ্গে সবসময় জহির থাকবে সাহায্যকারী থাকবে আর বলেছেন তার সঙ্গে যদি জোড়া লাগায় সেই হলো সম্পর্ক রক্ষাকারী সু এখানে তিনি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখার জন্য বলেছেন হেনবী আপনার আপন দিতে আমরা ব্যর্থ হই তাহলে এটা আমাদের দাওয়াতি ব্যর্থতা আমাদের নিজেদের ছেলেমেয়েরা নিজেদের ওয়াইফ নিজেদের স্বামী নিজেদের ভাই নিজেদের বোন নিজেদের মামা নিজেদের চাচা নিজেদের খালা নিজেদের ফুফু নিজেদের ভবত ভাই বোন খালাতো মামাতো করতে হবে সে কথাই আল্লাহ এখানে বললেন আর আত্মীয়তার সম্পর্ককে তোমরা ঠিকই রাখবে এটাকে কখনো কাটবে না দেখেন মায়ের গর্বটা হলো ভেরি স্পেশাল জায়গা যেখানে আপনার জীবন যেখানে চলেছে একটা লাইফ আপনি সেখানে মেইনটেইন আল্লাহ এত এত সুন্দর একটা জায়গা আল্লাহ আপনার মায়ের গর্ভে আপনার জন্য দিয়েছিলেন মানুষের ভিতরে মানুষ আল্লাহ রেখে দিয়েছেন আর এই মা থেকে আপনি রক্ত চুষে চুষে খেয়ে খেয়ে আপনার শরীরটা সেখানে বড় হয়েছে আপনি হয়তো জিব্বা দিয়ে চষেন নাই নাবি দিয়ে চুষেছেন আপনি আপনার নাভি দিয়ে আল্লাহ সুহান করে দিয়েছিলেন অন্য কোনো আপন আত্মীয় মহিলা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা হয় মা নাই মায়ের বান্ধবীরা থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা হয় আর সব শেষে গিয়ে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন তা বললেন সৃষ্টি করে আমাদেরকে এ কথা বললেন যে আমাদের স্ট্যাটাস কি হবে আল্লাহকে যেন আমরা ভয় করি কেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন সৃষ্টির আদি মনে করিয়ে দিলেন সাথে সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক রাহেমের সম্পর্ক যেন আমরা ঠিক রাখি এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিলেন আল্লাহ আমাদের সবাইকে সুন্দর দেন আল্লাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে যেন সুন্দর করতে পারি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এপিসোড আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুমুল্লাহ सुरक्षित पवित्र जक दान अर्थ पाठाते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 এবং জাহান্নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুহান জানার জন্য দেখুন देखुद प्रति रोबार मंगलवार और शुक्रवार रत एगारोट पुन सम्प्रचार सकाल दस टाय बांगलेश